আনাজ রদিল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আমি নাবি সাল্ল্লাহ সাল্লাম সঙ্গে তার এক দর্জি গোলামের বাড়িতে গেলাম সে তার সম্মুখে সারিদের পেয়ালা হাজির করলো এবং নিজের কাজে লেগে গেল আনাজ রদিল্লাহ তালু বলেন নাবী সাল্লিহসাল্লাম কদু বেছে নিতে শুরু করলে আমি কদু টুকরোগুলো বেছে তার সামনে দিতে লাগলাম এবং তখন থেকে আমি কদু পছন্দ করতে শুরু করি